আজকের মুব ইসলামী মাহফিলের মোতরম সভাপতি হায়াতি আল্লাহ হিয়াতি হজরাতাম দীনদার মুসলমান ভাইয়া আল্লাহ তুক্রিয়া আদায় করি যে আজকের মোবারক জলসাহ হতে পারলাম আল্লাহ তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ ছোট ছোট যারা বাচ্চা আসো পিছনে যাও পিছনে যাও যারা বয়স্ক মুরব্বী তারা মেহরবানি করে সামনে আসেন ছোট ছোট বাচ্চাগুলো পিছনে যাও পিছনে যাও ল্যাডা বাচ্চাগুলো পিছনে যাও যারা মুরব্বী বয়স্ক তারা সামনে আসেন যাও পিছনে যাও পিছনে যাও পিছনে পিছনে গিয়ে বস মুরব্বীরা সামনে আসেন আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফে বলেন বিসুল্লাহ রহমান আল্লাহ তালা বলেন নামাজ যখন শেষ হয়ে যাবে মসজিদ থেকে বাইরে যাও আল্লাহর হুকুম ফন্তুণ করার জন্য মসজিদ খুজুর মাদ্রাসায় যাও ব্যবসায়ী ব্যবসা করার জন্য দোকান খোলো বেগুন মূলা সবিসি যারা বেচবি তারা যা অফিসার যা যারা যাও যারা শরীরে রক্ত আছে পাঁচ লিটার গোস্ত আছে ষাট কেজি আড্ডি আছে দুইশো এক ফোটা রক্ত এক টুকরা হাড্ডি দু ফোটা ফানি হারাম দিয়ে যদি তৈরি হয় এই শরীর বেহাসটা যাবে না বেকার বসে থাকা গুনা বাফের হোটেলে খাওয়া বাফুদ্দিনের জমিন বেশি বেশি লাগাই লাগাই খাওয়া গুনা স্তরের ফরজের নাম হালাল টাকা রোজগার করা যে কোনো কাজ রিক্সা চালাতে পারি বেন গাড়ি সিএনজি ট্রাক ভাড়া দিতে পারি খালাল পেশা দোকান দিতে পারি ফ্যাক্টরি মুরগির গরুরের খামার এগুলো সুনতি পেশা তিসাত যারা হাদেশ দুনিয়াতে যত রিসিক আছে দশ ভাগের নাক ব্যবসা গরুর খামার ছাগলের খামার বেড়ার খামার দশ ভাগের যত রিজিক আছে দশ বার একবার গরু এবং ছাগলের খামার আর ব্যবসা দশ ভাগের নবাক আমরা তো ব্যবসা করলে আলম যদি ব্যবসা করে বলে তো দুনিয়া দাঁড়িয়ে গেছে একথা আমরা বলি একথা বলি যে দুনিয়াদার ব্যবসা করে মলিশিয়ার ব্যবসা করে আল্লাহ রসুল ব্যবসায়ী আবু বকর ব্যবসায়ী হজরত ব্যবসায়ী হজরতান ব্যবসায়ী হজরত আবু আব্দি হজরত উসমান হরি ব্যবসায়ী ইমাম আজম আবু হরি ব্যবসায়ী আমি ব্যবসায়ী হলে দুনিয়াদার কিছু না করি করে বসে থাকা মানুষের কথা হাত পাতা মহতাজির জিন্দেগি কাবলে তারিফ বাপ নেই রমজান মাস আসলে খেয়াল করবি রমজান মাস আসতেছে একটু খেয়াল রাখবি খেয়াল রাখবে মানে আমার হাত দিবে এটা ভিক্ষুকের হাত সারা জীবন আমাদের তালিম দিয়ে গেছেন এ হাত নয় এ হাতের মালিক বোন এ হাতের মালিক বনো পুঁজি কম আমি প্রতিদিন আজকে আমি চট্টগ্রাম আসি প্রায় প্রতিদিন নহালি কুমিল্লাম আগামীকালের কাছে আসি ওই যে মলন কিনাম কালকে ওয়াজ করলো যে ফেন ফেন লাল ফুলের উজুর সাহেব এখন দেখা হয়েছে আমার সাহেবের পাশে একটা সিএনজি থেকে আমি তো বুট বেছে মোটরের বুট বেছে সোনা বুট বেছে দশ টাকা দিয়ে সোনা বুট কিনে গাড়ির উপর সবাই সবাই হাই গাড়ির উপর আছে কি হাইব আমি এদিন দিন তারা করলাম তুমি যে সারাদিন সোনা বুট কয় কেজি বেঁচো বলো আট থেকে দশ কেজি বেঁচি গলার উপর রশি দিই বুকের উপর এরকম একটা বাদিয়েল ওই বুট বেছে টাকা দিলে এতটুকু দেখ তোমার লাভ কত বলো দিনে দুইশো তিনশো চারশো মাসে দশ হাজার টাকা সোনা বোর্ড ব্যাপারে রাত আটটা নটায় চলে যায় নিচে ফাঁকরি খাই ফ্যানিতে এটা বাসা ভাড়া করে থাকি মাসে দশ টাকা সোনা বোর্ড বেঁচে এর সাথে পেঁয়াজও বেচলে মুড়ি বেচলে চা বেচলে আরো বলো ব্যবসার বরকত হাত পাতাতে বরকত নাই হাদিসের খেতে হবে আসে হজুর আকরম সাল আলাই বিশ্ব নবী আলাম আলম সাল্লাই এর দরবারে এক বিক্ষুক আসলো ফুর বিক্ষুক আসি বলেন আমারই কিছু দেন হুজুর মোদির গরিব মানুষ আসি বলে হজরত বলেন আমি তোমার ঘরে কি কিছু নাই বিক্রে করো কেন লোকের জবাব দিল আছে একটা সাদর আছে নল বসু বন্য বস্তু এক অংশ বিচাই আর এক অংশ গায়ে দি একটা বিচাই উপরটা পেয়ালা আছে বললেন আ তিনি এই দুই জিনিস আমার কাছে নিয়ে আসো মুসলমান ভিক্ষা করবে কেন মুসলমান হাত পা নাই মুসলমানের শরীরকে বল নাই মাটি কাটতে পারি না ছশো টাকা দিন মজুর পাঁচশো টাকা দিন করলে পনেরোশো টাকা এক হাতে সাদর আর এক হাতে পেয়াল আলো সাহাবাহ বলেন এই দুই জিনিস কেনার মতো কেউ আসো কলার ওই নাম বিদের এক লোক বললো হুজুর আমি কিনবো এক টাকা এক হাম তখন দিড়হামের অনেক দাম আমেরিকার এক টাকায় বাংলাদেশে আশি টাকা ব্রিটেনের এক টাকায় এখানে একশো টাকা হুজুর আমি কিনবো হজরত বলেন মাইয়ু বিদির হামিন এক টাকার সাইজে বেশি দেয় নেওয়ালা কেউ আসো নাকি আমি আর বেশি দামে বেঁচতে চাই করার জল হামাইনে হুজুর আমি দুই টাকাতে কিনবো হজরত বলেন দ নিয়ে যাও টাকা দা বিক্ষক কিনে নিয়ে আসো কুডল কিনে আসছে আল্লাহম্বর সালাম নেই সাথে কুডল লাগাই দিলেন ওই হাতল লাগাই দিলেন কুড়া লাগাই দিলেন ডান্ডা লাগাই দিলেন হজরত বলেন আমি যেন তোমারে না দেখি হমস্তা আসারাই পনেরো দিন যেন আমি তোমারে না দেখি জঙ্গল থেকে লাজ দা লাগে মেট্রিক পাস করলি কলেজে পড়লি বাজারে চলে এলো তো ভয় লাগে লজ্জা লাগে কলেজে পড়ি পৃথিবীর কোনো দেশে কুলি নাই আমেরিকার মতো দেশে কাজের মেয়ে নাই বড় বোঝা হোক সবগুলো এভাবে ঠেলে নিবে যার কাজ নিজের কাজ নিজে করতে লজ্জা নাই আল্লাহ রসুল ছাগলের করতেন কাপড় সেলাই করতেন নিজের কাপড় নিজে দিতেন আমাদের লজ্জা লাগে এই জন্য আমরা বেকার বাতাবানিতে কষ্ট পায় যারা ব্যবসা করে যারা চাকরি করে যারা কৃষিকাজ করে কোনো না কোনো উপায়ে হালার তলব করে তাদের পকেট ভর্তি টাকা অভাবে মানুষের সব নষ্ট হয় কাদাল ফকরাইয়া কোরা কোফরা অভাবের কারণে মানুষ নাফর মানুষ যায় সম্মানিত হাজরিন এই মানুষ বাজারে যায় জঙ্গলের ভিতরে লাখিটি লোক বাজারে বেছে পনেরো দিন পরে আসছে মুখে হাসি পকেটে পয়সা আছে যে পকেটে পয়সা থাকলে মুখে হাসি বাইরে গরম থাকলে মন গরম মন ফুর্তি শরীর টর তেল তেল যায় টাকা আছে আল্লাহ দান খুশালি জিন্দিগি অভাব নাই সবল নাই হজরত বলে তোমার কাছে এখন কত টাকা আছে লোকটা জবাব দিলে হজুর দশ হাম আছে তোমার পকেটে আসে মা যারা অকারণে ভিক্ষা করে গরিব মানুষ তো ভিক্ষা করবে যারা কিছু ভিক্ষা করবে অকারণে যে ভিক্ষা করে কপালে দাগ থাকবে তিলক রাখা থাকবে অসম্মানের তিলক রাখা মানুষের কাছে ইজ্জত চলে যায় ইজ্জত চলে যায় হাদিস বসি মকান যার একটা বড় ঘর আছে উঠান আছে পিছনে বারান্দা আছে ডালে ভাবে সুপারি গাছ নারিকেল গাছ রোপন করার মতো জায়গা আছে বসি মকান বড় সরো বিটা ঘর পড়োশী প্রতিবেশী যারা আছে তারা ভালো মানুষ নামাজি কালামি ঝগড়া করে না ব্যবহার ভালো মোহাম্মত আছে মিষ্টিবাসী বাসী যদি প্রতিবেশী পাওয়া যায় গড়টা যদি একটু বড় সরো হয় আচ্ছি সবারই ভালো একটা ঘোড়া ভালো একটা ওঠ বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজারি আল্লাহাম বলেন খুশি হ্যা এটা কপাল যার ভালা আল্লা তার এই তিনটা জিনিস দেন ইয় সম্মানিত হাজরেন এই জায়গায় যদি ব্যবসা বাণিজ্য করে সুবিধা করতে পারে নাই তাহলে বিদেশে যাব হাল্লাল তলব করার জন্য বিদেশে যাব। আসে তফসির করলে দেখুন আমাদের সাথে তো তফসির এর সম্পর্ক নাই তফসিরের সম্পর্ক নাই ভালো ভালো খাই ভালো ভালো ফরি তফসির কিনি নেয় বাংলা ভাষায় দুইজন বড় আলেমের তফসির আছে বাংলাদেশের আলম হজরত মৌলানা আমিনুল ইসলাম আমরা ছোটকালে কালে দেখছি পটিয়া মাস জলসে আসতেন তকরি করতেন দুনিয়া হামারি জিন্দেগি কোরআন হাকিম ওর আমারই জিন্দগি রেডিওতে বক্তৃতা করতেন লালবাগ মসজিদের খতির মারা গেছেন তিরিশ পারিখছেন কত সুন্দর আরেকজন হিন্দুস্তানি আলেন বাড়ি আসাম বাংলা হজরত মাল্লা তাহসা মারা গেছেন আমার সাথে দেখা হয়েছে উনি আটখন্ড কোরআনের তফসিল লিখছেন বেশি দাম নয় বেশি দাম নয় ইচ্ছা থাকিলে উপায় হয় কিনতে পারি আমরা তো বাংলা পড়তে জানি আমরা দেশে যাই যারা আল্লাহল আল্লাহর রিজিক যারা তালাশ করে আল্লাহ পাক তাদের উপর রহমত নাজিল করে এই জন্য ব্যবসা করে চাকরি করে সব পাবেন সবাব নিম সাল আলহাস আসি বলে হুজুর একটা ছেলে নিয়ে ছেলে। হুজুর সাই মুল্লাহার কায় মূল আই দিনের বেলা রোজা থাকে রাতের বেলা সারা রাত নামাজ পড়ে এক সেকেন্ড তার জিকির থেকে বাদ নাই চব্বিশ ঘন্টা জিকির ফিকিরে তাকে হুজুর এই ছেলেটা হজরত বল আলহামদুলিল্লাহ এত ছোট ছেলে এত বয়স কম মানুষ জিকির করে রোজা থাকে না হিরফা টাকা পয়সা রোজগার একটা ব্যবসা থাকলে আরো ভালো হইত এবাদত করে বালা নামাজ পড়ে বালা লোকানা হিরফা যদি এক হিরফা সান আয় রোজগার একটা ব্যবসা থাকতো আরো বেশি ভালো হইত এর চাইতে আরো বেশি ভালো সম্মানিত হাজরেন এই মুহূর্তে যদি একটা বাচ্চা জনম লয় তার শরীরের ভিতরে হাড থাকবে দুশো সত্তর আস্তে আস্তে যখন বড় হয় তিরিশ বছর পর্যন্ত যখন পৌঁছে সুস্টা হাডে ফানি হয়ে যায় সিক্সটি ফোর বোন কিতাব এলাকা আছে আমাদের শরীরে এখন হাড্ডি আছে দুশো বয়স যখন চল্লিশের উপরে যায় আজ তার হাড্ডি ক্ষয় হয় হাঁটুর হাড্ডি ক্ষয় কোমরের হাড্ডি ক্ষয় আমারও কোমরের হাড্ডি ক্ষয় যাচ্ছে এগুলো ক্ষয় যাবে জোড়া লাগবে না গুছ্ত আছে ষাট কেজি রক্ত আছে পাঁচ লিটার একটু কমও আছে এভারেজ পাঁচ লিটার এক ফোঁটা রক্ত এক ফোঁটা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয় এই শরীর ব্যস্ত যাবে না ব্যস্ত যদি পাঠাতে চাই শরীরকে হালাল রিজিক তলব করতে হবে হালাল রিজিক তলব করতে আবার লজ্জা নাই দোকানদারি করবো বেগুন বেচবো আলু বেচবো ফ্রুট বেঁচব পাইকারি দরে কিনলি ওর দেখলাম চট্টগ্রাম শহরে আরত আছে আরত থেকে মাল আনি বস্তা বস্তা আনি এখানে দোকানগুলি বেছে লেখ ওর হাকিম্মদ হজরত আশরাফ আলী তাহানবীর ব্যবসার ব্যবসাতে আজাদি আছে আমি দোকান খুললাম আজকে পরেও ইসলামী সম্মেলন দোকান বাড়ি দিলাম দোকান ব্যবসা বিক্রি করবো না মাহফিলে যাবো এবং দোকানদারি করি মসুদি মামতি করা যায় জুমারদের হুদ্ধ দেওয়া যায় মাদ্রাসার ও হওয়া যায় আজকে সবলি গেস্তেমায় চলে যাব তিন দিন দোকান খুলবো না অথবা কর্মচারী উপর দায়িত্ব দিয়ে যাবো ব্যবসায় এই সুযোগ আছে ব্যবসার মধ্যে আল্লাহ ওজনে কম দেয় না মাপে কম দেয় না মাল নেওয়ার সময় মালের বদনামী বাইর করে না বেচার সময় বেশি প্রশংসা করে না কেনা সোজা হওয়ার আগে বিক্রি করে না সোজা সোজা এই সমস্ত ব্যবসায়ীর কিতাবে আছে আর তার জন্য দুঃখ তাহা জিল্লিল আরশি অমল খয়ামা কেমতের দিন আরশের তলে ছায়া পাবে ব্যবসায়ী জেনুন ব্যবসায়ী ওজনে কম মাপে কম দেয় না বেজাল করে না দুম্বরি করে না ফানি মারি ওজন বাড়াই দেয় না ফানি মারি ওজন বাড়ায় দেয় না হাসর হবে নবীদের সাথে আরশের তলে ছায়া পাবে হুজুর আকরম সাল্লাম একদিন মোদিনের বাজারে গেলেন এক মানুষ বাজারে বসি গেউ বেছে গেউ বেছে আল্লাহ রসুল হাত ভিতর ঢুকে দিলেন হাত যখন বাইর করলেন পুরো হাত বেজে হজর বলেন কি ব্যাপার ভিতরে বেজে যায় নাকি বৃষ্টি পড়লে তো বাইরে বেজে যাবে তুমি তো গমের সাথে পানি মারি ওজন বাড়ি দিছ যাই দু দিছ মানাই চামিনা যারা করে প্রতারণা করে প্রতারণার আশ্রয় লয় সে আমার কুৎসি আল্লাহ তালা বলেন যে মানুষ যে বান্দা নিজের ইচ্ছার উপরে আমার ইচ্ছারে দাম দে মন টেলিভিশন সাইকে যাইতি। মনের দমন করি রুহের ইচ্ছা আল্লাহর হুকুম পালন করলাম তার সামনে মৃত্যু দান করবো কি মানে এই মুহূর্তে একটা মানুষ যদি মরে যায় তাহলে অপ্রস্তুত মৃত্যু সম্পর্কে তার মৃত্যুর জন্য সে তৈরি ছিল না কিন্তু হসপিটালে গেল ডাক্তার পরীক্ষা করে যে ঘরে নিয়ে যাও অবস্থা ভালো নয় করে হাফেল না। আল্লাহ বলেন যারা নিজের ইচ্ছার উপরে আমার ইচ্ছারে দাম দেয় আমি তাদের মৃত্যু সম্পর্কে হাফেল করি না দুই জমিনাত আমি আসমান এবং জমিনকে অর্ডার দিই মানুষটা রিজিক দো আল অর্ডার দেন জমিনকে অর্ডার দেন আকাশকে আসমানকে অর্ডার দেন এবং কুন্তুল তেজারতীর ব্যবসায়ীর ব্যবসার পিছনে আমি খোদা সহযোগিতা করি দুনিয়াতে যত ব্যবসায়ী তারা যদি আল্লাহর ইচ্ছারে দাম দে ওজনে কম না দেয় মাফে কম না দে তাহলে তাদের ব্যবসার পিছনে আল্লাহ তালার থাকে। টাকার পেঁয়াজ যদি জমা করি চট্টগ্রামের সব বড় বড় ব্যবসায়ী সাক্তায়ের খাতুনগজের ব্যবসায়ী সিন্ডিকেট করি গোটা বাংলাদেশে পেঁয়াজ আমদানি করে কতজন একশো জন পেঁয়াজ আমদানি করে আমাদের দেশে পেঁয়াজ নাই আছে কম পেঁয়াজ আসে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসে বার্মা থেকে একশো জন দুইশো জন পেঁয়াজ ব্যবসায়ী সিন্ডিকেট করে পেঁয়াজ গুদামের ভিতরে জমা করে রাখলো হাজার হাজার মন টন তারপর মুহূর্তের ভিতরে প্রতিদিন মানুষের পেঁয়াজ লাগে আলু পত্তাতে পেঁয়াজ গুস্ততে পেঁয়াজ মাঠে সরাবোট খাইলে পিয়াজ পিয়াজ ও খাইলে বেশি দামে মুনাফা করা এটার আরবি নাম এহত যিনি করেন তিনি মোহতাকের করারসুল্লাহিক জমা করি রাখে কৃত্রিম তারা মোলায়ুন তাদের উপর লাল এবং এই কাজটা হারাম তোমার একদিন মোদিরা নামাজ মসজিদে নামাজ পড়ে বের হয়েছেন দেখেছে গেউ জমা হজরত বলেন আপনার একজন হা দেন আপনার একজন আজাদকর্তা গোলাম আর একজন অমুকের গোলাম তবে তারা তো এগুলো বিক্রি করবে না তারা এগুলো গুদামে জমা করিয়ে রাখবে বেশি দামে বিক্রি করবে হজরত তাদের ডাকি বলেন আমি তোমার যারা জনগণকে জিম্মি করি রমজান মাসে সোনা বট টাকা করে বিক্রি করে বাজারে সোনা নাই মানুষ ইফতার করতে চায় অথচ সোনা বোট পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি একশো টাকা করি এক কেজির উপর টাকা করে লাভ করে এরা কুষ্ঠ রোগে মারা যাবে শরীরে সামড়াল নষ্ট করে দিবেন এবং ফ্লুজ করে দিবেন প্যারালাইসিস করে দিবেন এক হাত চলবে না এক পা চলবে না করে নাই হজারত মরের কথা মতো বিক্রি করে নাই হাদিসের রাবি বলেন কিছুদিন পরে দেখা গেল ওই মানুষ লাভবান হয়েছে ঠিক পয়সা বলা হয়েছে ঠিক হাত বাঁকা পা বাঁকা ব্যবসা আবাদত টাকা একশো পারসেন্ট হালাল দু নম্বরই করলে শাস্তি আমি দেখছি আপনি যখন কাপড় কিনবেন মিটার মিটার দশ মিটার কাপড় কিনবেন ইফি দিচ্ছে যে প্রতি মাপে দুই আঙ্গল দুই করে বেশি দেয় বেশি আপনি আট মিটার কিনলে হাফ মিটার এই পরিমাণ কাপড় বেশি পাবেন আঙ্গুর বেছে রাস্তায় বসে আঙ্গুর বেছে এসারের পরে নটার সময় যদি আপনি আঙ্গুর কিনেন আঙ্গুর আছে মনে করেন পাঁচ ফোয়া এক কেজি গ্রাম আপনি কিনবেন এক কেজি আর এতগুলো আছে আড়াইশো গ্রাম আছে ও আপনার এমনে দিয়ে দেবে বলুন এগুলো নিয়ে যাবেন চল্লো আল্লাহ নবী নাহ আমাদের দেশে আঙ্গুল লাগাই দিয়ে উঠে লাগাই দিয়ে ছোট আঙ্গুল লাগাই দিয়ে ওজনে কম দেওয়ার জন্য কত আরাম তৎফিফ আফিফ আফিফ মানে সামান্য মুতাফিফ যারা ফাল্লারে এদিক সেদিক করি সামান্য লাভ করে এদের জন্য তারা ধ্বংস হয়ে যাবে দুনিয়াতে যারা এই সমস্ত কাজ করে দু কাজ করে আলা তারা তাদেরকে ওই দুজকের ওয়াইলুনের ভিতরে ফেলে দিবেন হুজুর আক্রম সাল্লাম বলেন সাহাবাইকার বলেন ক্যামতুদ্দিন বহু মানুষ বেশি সবাবলই ন্যাক আমল লই আল্লাহ দরবারে হাজির হবে এমন কি তিহামা পাহাড়ের নাম এলাকার নাম তিহামা পাহাড় পরিমাণ সবাব লই কেয়ামতের দিন আল্লাহ দরবারে যাবে আল্লাহ সবাব লই মাটির সাথে মিশিয়ে দেবেন সাহাবাইকার জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ মাঠের সাথে মিশিয়ে দিলেন কেন আল্লাহ বলবেন এই সবের ভিতরে হারাম মাল আছে হারাম মাল এক বালতি দুধের ভিতরে যদি এক ফোটা প্রস্রাব ফেলে দেন মুহূর্তের ভিতরে দুধ নষ্ট হয়ে যাবে শরীরের ভিতরে আমরা যে বাঁচিয়ে আছি চারিবেলা খাই দুবেলা নাস্তা দুই বেলা অথবা তিন বেলা বাদ এক বেলা নাস্তা মাঝখানে আরো ক্ষত কত কিছু খাই এখানে পেটের ভিতরে জাগা ক্ষত দিনে এই যে মেশিন চলে শরীরের ভিতরে মেশিন চলে মেশিনে তেল দিতে হয় খাবার না দিলে মেশিন অচলে যাবে কত পাঁচ পাউন্ড আড়াই কেজি দু কেজি থেকে আড়াই কেজি সব মানুষের খাবার সামান্য হয় কিছু মানুষের খোরাক বেশি কিছু মানুষের খোরাক কম তো আড়াই কেজি পেটের ভিতরে ধরে পেটের ভিতরে টাকা বেশি নাই চব্বিশ ঘন্টায় আপনি আড়াই কেজি জিনিস প্যাটের ভিতরে ঢুকাতে পারবেন এবং গোটা বছরে দুই হাজার পাউন্ড ঢুকাতে পারবেন এর সাথে বেশি টাকা নেই একটা দানা যদি হারামের তৈরি হয় টুকে এই নষ্ট হয়ে যাবে জান্নাতে যাওয়ার উপযুক্ততা হারাবে অতএব আমরা বহু মানুষ সারা জীবন গুছ খাই সুৎ খাই মুত খাই দু করি আজান দিলে মসজিদে যাই মাহি করিকে আজান দিলে মসজিদে তুমি বাজারে টাকা লাগাও সুদের টাকা লাগাও মহাজনি করো আজান দিলে আজি সাহ মসজিদ কমিটির সভাপতি আমাদের দেশে কিছু চাকরি আছে ছোট চাকরি মানে পিউন আট হাজার টাকা বেতন এখন বেতন বাড়ছে আট হাজার টাকা चाकीना किस जगह चेहरे हिसाब से डुबले चट्ट छुसाई ना जा नम्बर ही सादाबाजी सांधा ना दी दोकान बसते नाई सा ना दी दोकान मासे मासे दी उठी देते হারাম না অবৈধ এরকম অবৈধ টাকার মালিক আফটার রিটায়ারমেন্ট অবসরে যাওয়ার পর দাঁড়ি দাঁড়িয়ে রাখি জুব্বুব্বা গায়ে দি অস্তিত্ব দেয় মনে করে যে সারা জীবন খারাপ কাজ করলেও শেষ জীবনে আসে আল্লাহরে একটু ডাকি না আমি কথা আপনাদের বলি হারাম টাকা দিই ফস আল্লাহর দরবারে কবল নাই টাকা আল্লাপাক ওনার হাজিরা কবুল করিলন এবং তারা আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি যে কথা বলেন আল্লাহ সেটা কবুল করি নেন কিন্তু দুর্নীতিবাস দুর্নীতি পরায়ন সাদাবাস টেন্ডার বাস ডাকাতা লকাবল যায় যখন মক্কাশরী যায় বলে কবুল হবে না না। পাই এর জন্য আল্লাহর দরবারে হিসাব দিতে হবে কেমতের মাঠে পাঁচটা প্রশ্নের জবাব দিতে না পারলে কোন মানুষকে আল্লাহ নড়া সড়া করতে দিবেন না পর থেকে পঁয়ত্রিশ বছর জোয়ান হাল এটা কিভাবে কাটাইছ হাজির আদ ও আন হি মিন আইনা ই টাকা পয়সা কিভাবে রোজগার করেছো হাজির আদো টাকা পয়সা কোথাকে বিল্ডিং কিভাবে করলিয়া তোমার চাকরি করতো তোমার বাপের জমিদারি দেয় বিল্ডিং কিভাবে যত শুনেছ আমল করেছো কিনা এই পাঁচটা পোস্টের জবাব দিতে না পারলে মদনে নাস বন্ধ চিন্তা করি দেখুন আমরা জবাব দিতে পারবো কিনা গুনা সারি দিই ইতিমধ্যে যারা গুস খাই সুত খায় মাস্তানি করি সাদা বাজে করি ডাহাতি করি দুম্বরে সম্পত্তি খাই জমিন কিনছি বিল্ডিং বানছি তাদের কি পথ আছে নাকি আছে তাদেরও আল্লাহর রহমতের দরজা খোলা তা অবাহ কিনা তা না আল্লাহ আল্লাহ তাম তাহ সাথে বাদা করতে হবে চাই গুনার ক্ষতিপূরণ দিতে হবে যাদের কাছে গুছ খাইছি সুত খাইছি টাকা লাগাইছি মুনাফা করছি তাদের গড়ে যা টাকা ফেরত হবে ইসব করি জমিন বেশি গড় মরি যায় মোল্লা বলেন এরকম তবা করতে পারলে জীবনের সমস্ত গুণামাপ আজ তারা সারা জীবন গুসাই দিনদারের বেশ ধরি তবা না কবরে গেলেন প্রতিটি পায়ে আল্লাহ আসামের কাঠ গড়ায় দাঁড়াতে হবে অন্য কোন পত্নায় আয়স যখন কম ছাগল সরাইতেন হজরত রাহালা টাকা দিতেন আল্লাহ রসুল সাই গেছেন ব্যবসা করার জন্য সিরিয়া রাজধানী দেমাস্ক আম ব্যবসা করার জন্য হজরত আবু মকার তালানের ব্যবসায়ী হজরত আব্দুর রহমান ইবনাউফ ব্যবসায়ী এত বেশি ওঠ ছিল সিরিয়া থেকে ওঁটের পিঠে বস্তা লো যখন মোদিরায় আব্দুর রহমান থেকে গেহলে যখন মোদিরায় ডুবত রাস্তার ছেলেমেয়ে গড়ের ছেলে মেয়ে আসে যেত টাকা থাকলে সুবিধা মনফর আগত পিসফুল মাইন্ড বলার মতো আসে না টাকা নাই পয়সা নাই চিকিৎসার জন্য খরচ নাই অলওয়ে যায় অভাবের কারণ এই জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার আল্লাহমিল্লা ফার আল্লাহমিল্লাপ খোদা গুনা থেকে বাঁচো গরিবী হালত থেকে বাঁচো অভাবের হাত থেকে বাঁচো কাদালের বিশ যায়। টাকা যদি থাকে আরজু যদি থাকে এর যদি থাকে কাল সকালে চলে যেতে পারবেন মক্কা শরীফ করতে পারবেন সাড়ে লাখ টাকা থাকলে জাকাত দিতে পারবেন ফরস কোন সাধা নেই একজনের সালায় ব্যাংকের এমডি একজিম ব্যাংক ছাত্রদের করা রাতে ছিলাম টাকা থাকলে লাভ চৌধুরী ওনার মাদ্রাসা গেছে বিল্ডিং যিনি দিছেন ওনার নাম জনুর মারা গেছেন মারা যাওয়ার সময় এই জায়গায় দিছেন বিল্ডিং করি গেছেন একটা গার্মেন্টস ফ্যাক্টরি মাদ্রাসার নামে করে দিচ্ছেন ফলে কোন ছাত্রের বেতন বিলের এগুলো সব স্টেট উনি ওকফ করে দিচ্ছেন ওনার সেলাম তোয়াল্লি আমার সাথে পরিচয় করে দিলেন আমি তো বিমানে গেছি বিমানে ভাড়া দিচ্ছেন আসার সময় আমারে একটা লুঙ্গে হাজিয়ে দিছেন একটা আতর দিস একটা সাবির রিং একটা ও একটা রুমাল রুমাল নয় মানে কাপড় আর কি দিচ্ছেন এত ইজত আমার আর কেউ করে নাই ফসে আছে যে ফসে থাকলে মন বড় ফসে না থাকলে খলিজা ছোট বাঘাত মানুষকে দেওয়া যায় মন ভালো থাকে হাবিবুল্লাহ যারা দান করে তারা আল্লাহর বন্ধু বলবিল দুজকের হাসে আল্লাহর রহমত থেকে দিয়ে দার্লাম দেওয়া বহু অস্তাদ মাদ্রাসায় পড়ায় কুতুক মাতবা আতাবা প্রিন্টিং প্রেসের মালিক অথবা লাইব্রের মালিক অথবা দোকান আছে অথবা হাকিম প্রধান মুফতি হাকিম ওষুধ বেড়েছেন আবার আছে সকালবেলা হাদিস পড়ান কেউ বেতন নেন কেউ বেতন নেন না খুশালি জিন্দেগি তা যারা এরপরে চাকরি হালাল পেশা এরপরে কৃষি কাজ দানের সাইজি বেশি লাভ দিনাজপুর বছরের ভিতরে তিন বছরের ভিতরে ফলন আসবে কাঁচি পেয়ারা বড়োই থাইল্যান্ডের বড়োই এত বড় গাছ ভাঙি যাবে গাছের ভিতরে এভাবে লাগায় দিতে হয় ফেপকো দিতে হয় ফেপকো না দিলে গাছ ভাঙি যাবে দুই হানি বড়ো লাগাতে পারলে লাল লাল দুনিয়া দিনাজপুরি লিচু ামত হবে আস আশ র লক্ষণ বুঝে গেছে রাতে কেমত হবে ফি ইয়িকা তোমাদের হাতে যদি গাছের চারা আম গাছের সারা লেসু গাছের চারা জাম গাছের সারা ওই মাহিল করছে কমলা আছে তোমার হাতে যদি গাছের চারা থাকে ফলে হা এটা রোপন করে দিও রাতের বেলা কেম থক রাতে থক সকাল বেলা গুছিয়ে এত ইম্পর্টেন্ট কেন এত গুরুত্ব কেন গুরুত্ব আছে যত গাছ আছে দেশে বাতাস বিষাক্ত আর আমরা হুম করি যেটা নাক দিয়ে ফেলি এটা কার্বন ডাইঅক্সাইড এটা গাছে হয় এই জন্য গাছ লাগানো দরকার রাতে কে আমার গাছ লাগাই দিবে আর এখন তো ক্যামত কবে হবে জানি না বেশি করে গাছ লাগাতে পারি ওইটা তো কেমতের দিন তো কেমন দাবলার হয় নাই পশ্চিম দিকে সূর্য উঠে নাই ক্যামতের বড় বড় লক্ষ্য এখনো বাকি আছে এখন গাছ লাগো হুজুরকরম সাল্লাম বলেন ইত্তাকল মালায়নার সালাস তিন জায়গায় প্রস্রাব পাহানা করবে না সেখানে লুঙ্গি তুলবে না ইতাকল মালায়নের সালাস তিন জায়গায় প্রস্রাব পাহানা করবে না হালের কিনারে মলমূত্র ত্যাগ করবে না হালের কিনারে যদি ভর্তি গে পাহানা করি প্রস্রাব করি এখানে পাহানা করিলাম নিচে একজন গোসল করে কাপড় ধোয় তরকারি রাঁধে বাত্রা ধেয়ে ফানি লই বিষাক্ত পানি ব্যবহার করলো ওয়াটার উইল বি পলিউটেড পানি বিষাক্ত হয়ে যাবে আমাদের দেশে ষাট ভাগ মানুষ রোগ আক্রান্ত হয় পানিবাহিত প্রস্রাব করি পায়খানা করি পানি বিষাক্ত হয়ে যাবে পানিতে রোগ সৃষ্টি হবে মানুষ মরে যাবে এজন্য হজরত বলেন খালের কেনারে পায়খানা করবে না গাছের তলায় পাখানা করবে না রাস্তায় পাখানা করবে না পানিতে করলে পানি দূষিত হজরতের কথা আমাদের মানি চলতে হবে আল্লাহর হুকুম রসুলের তরীকে যদি মানি চলি ব্যবসা করি চাকরি করি হালার রিজিক করি হালার রিজিক তলব করি ডাকলে আজান দিলে আল্লাহ যদি ডাকেন মসজিদে মৌলানা হাবিবুর রহমান সাহ আমাদের হেদায়তের নহ এটা আরবিখিতা পড়াইতেন পরে শুধু চলে গেছেন দোকান করতেন সাত দোকান দিচ্ছেন আট হাজারে বাজারে দেখাল করছেন মোলানা হাবিবুল হক আমি ফালাল পেশা মারা গেছেন তিনি আজান দিলে মসজিদে মহল বিল মসজিদ যে মানুষ ব্যবসা করে যে মানুষ চাকরি করে কখন আজান দেবে খান মসজিদে এই মানুষটি আল্লাহ পাক আর সের তলে ছায়া দিবেন দান করবেন ডান হাতে দান করে বাম হাতে জানে না আর সে তলে ছায়া পাবেন সাহাবুল্না সাফিয়া যৌবন কালে আল্লাহরে ডাকে চোখের পানি ফেলে আর তলে ছায়া পাবেন কোন সুন্দরী রমণী কুটিপতির মেয়ে যদি বলে আমি তোমায় ভালোবাসি আই লাভ ইউ যুবক যদি বলে ইন্দে আফুল্লাহ আমি আল্লাহরে ডরাই আমার মাফ করো একথা বলার মানুষ নাই মানুষ দুনিয়াতে নাই হাফুল্লা নামাজ নবীর স্মৃতি ফজরের নামাজ পৃথিবীর বুকে প্রথম পড়ছেন আদম আলাই ইসলাম আদম আলাই ইসলামকে আল্লাহ পাক ব্যস্ত থেকে নামাজ দিয়েছে রাতের বেলা আসার সময় হাতে করে গেউ নিয়ে আসছেন হাত বাঁধা হাত কোলা নয় হাত বাঁধা ফোয়রা আসছেন দা নিয়ে আসছেন হাজার জন্য পাথর নিয়ে আসছেন গেও নিয়ে আসছেন এক মুঠ এগুলো দুনিয়াতে আসি সরা এক গেও থেকে হাজার গেও আসছেন রাতের বেলা আসি দেখেছেন অন্ধকার তিনি তো আর পৃথিবী দেখেন নাই কে সোভায় সাদেখ হচ্ছে দিগন্তে আলোর রেখা ফুটে উঠছে পৃথিবী সাদা হচ্ছে তিনি করলেন ও আস্তে আস্তে হচ্ছে দেখা যায় রাত নাই তখন তিনি দু নামাজ পড়লেন তখন বোর ছয়টা सूर्य उठ ना आल्लर का नमज होने के लिए, शुक्रिया, राते एक आलो रेखा। शुटी सादे। से, सादे, फसल बेला शुक्रिया नमजे জোহরের নামাজ পড়েছেন ইব্রাহিম আলাহ ইসলাম প্রথম জোহরের নামাজ পড়েছেন ইব্রাহিম আলাইসলাম সেলাইকে যখন জবাই করি দে আল্লাহ তালা গলার উপরে সামরার রঙে একটা তামা লাগা দিচ্ছেন যখন জবাই করে ওই তামার ও চুরি চলে ইসলাম বলেন বাবা এদিকে কাটো না ফসল মা এদিকে কাটেন না ফসল ইসমাল আলাইসলাম বলেন বাবা আমার চোখ বাঁধে দিবে কারণ আমি করার সময় তোমার হুকুম পালন হবে না কাপড় সবর বলা করে খিচবে আমার কাপড় আমার মারি দিবে না তোমাকে কাপড় আমার মা দেখলে বেহসে যাবে এবং আপনি আমারে মানে সব ঋণ সবার কন্যা ও পাবেন নামাজ সর্ববত মাঝরের নামাজ পড়েছে হজর দিজাল ইসলাম মাসে ওনারা খেয়ে ফেলছে মাসের পেটের ভিতরে গেছেন অন্ধকার কদু খাওয়া সুনার কদু যারা বাচ্চার মা তাদের দুধ বাড়ায় কদুর ভিতরে ফুল্লভ ভিটামিন হান্ড্রেড পারসেন্ট ওয়াটার কদুর ভিতরে ইসলাম কুদুর গাছ তোলান আমি আল্লাহ মাফ করে দিচ্ছেন এই মাফের পাগাম শুনি। সময় হজরত ইহন আলহ ইসলাম কুদু গাছ তলায় নামাজ পড়েছেন তাদের কোনো লফজিস কোন রকমের কোন ত্রুটি বিচ্যুতি হলে তারা আল্লাহর কাছে মাফ চান আল্লাহ মাফ করি দেন দাউদ ইসলামের ব্যবসা ছিল লোহার ব্যবসা মিন আমলে যদি নিজের হাতে কামাই করতেন আল্লাফ চাইলেন আল্লাহ বলেন আমি মাফ করে দিছি আমি তোমার ত্রুটি মার্জনা করেছি একথা শোনার পর সন্ধ্যা সাড়ে পাঁচটা হজরত দাদাল ইসলাম সুখরিয়া স্বরূপ নামাজে দাঁড়াই গেলেন প্রথম রাখাতে কাঁদলেন দ্বিতীয় রাখাতে কাজলেন তৃতীয় রাকাতে এত বেশি কাজলেন চতুর্থ রকাতের জন্য দাঁড়াতে পারেন না সালাম তিন ফিরেছেন সর্বপ্রথম এসারে নামাজ পড়েছেন মুসাআলা ইসলাম মুসাআলা ইসলাম রাখাল বালক সাহেব আলাহ ইসলামের ছাগল সরাই দশ বছর বৌল চলি যাচ্ছে কোরআন শরীফে আছে বউ গর্ভবতী অন্ধকার সফর তিন আগুন লাগে আগুনের জন্য গেলে আগুন ওখানে যায় ওখানে ওখানে যায় একটু ভয় পেয়ে গেলেন আল্লাহ আমি আল্লাহর উপরে। ফখলা না আলায় যথা খুলি আসো বিল মুকদ্দাসে তুয়া এটা তুয়া পবিত্র তুয়া উপত্যকা আমি তোমার নবী বানাই দিলাম আসরের সময় ছিলেন রাখাল বালক আল্লা ইকবেন ডক্টর ইকবাল বলেন তখন নামাজ পড়েন আসারের নামাজ অতএব আমরা ব্যবসা করব। টাকা রোজগার করব, চাকরি করব, ফরায়স ওয়াজিবাদ মুস্তাহাবাদ যেন বাদ না যায় আল্লাহ তালা আমাদের তৌফিকে নায়েত করুন বড় ঘরে বলুন আমি ওখর আবানা আনল আলহামদুলিল্লাহি রব্বুল আলম